स्त्री मोटे चाय कम चाहिए कतान स्वमी दावी कर मैसे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 স্ত্রী সুস্থ তারপরে বলছে না সপ্তাহে হইল না সপ্তাহে না হলো জি হ্যাঁ শোনাই ভাষ্যকারদের অলামা কেরামদের ভাষায়। বড় বড় যারা অলামায়কেরাম আমরা তো ছাত্র তালে বলিম তো অলমাদের ভাষা শোনাই প্রধান মুফতি আর তার আগের প্রধানমন্ত্রী ছিলেন শেখ আবদুল্লাজিজিন আবদুল্লাহ বিন বাজ সংক্ষেপে বাজ বলা হয় রহমা তার আগের প্রধানমন্ত্রী জি জি সৌদের যুগে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 স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায় রয়েছে এবং অধিকার রয়েছে লায়া তাহাদ তার কোনো সীমানা নেই যে এর না দিনে তিনবারে চলবে না এইরকম কিছু নেই আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে সকালে চলবে না দুপুর বেলা চলবে না অথবা চলবে না খালি প্যাটে চলবে না বিকেল বেলা চলবে না আসর পরে চলবে না এইরকম শরীয়তে কোনো হ্যাঁ সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত তাহলে তখন ঠিক হবে না তখন যাই হবে না এজন্য মালাম ইয়াদ যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্রে কতবারের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 তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন আল্লাহ তার কল্যাণ করবেন না এদিকে খেয়াল রাখতে হবে আশা করি এই বিষয়টি মোটামুটি যথেষ্ট হয়েছে